যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে প্রত্যেক দলই নিজ নিজ মতবাদমী উল্লোসিত نِيبِينَا إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ لِيَكْفُرُوا بِمَا মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের পালনকর্তাকে আহ্বান করে তাঁরই অভিমুখী হয়ে অতপর তিনি যখন তাদেরকে রহমতে স্বাদাসন করান তখন তাদের একদল তাদের পালনকর্তার সাথে শির করতে থাকে যাতে তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অতএব মজা লুটে নাও সত্তরই জানতে পারবে আমি কি তাদের কাছে এমন কোন দলিল নাজিল করেছি যে তাদেরকে আমার শরিক করতে বলে আর যখন আমি মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদের কোন দুর্দশা পায় তবে তারা হতাশ হয়ে পড়ে তারা কি দেখে না যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং হ্রাস করেন নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দিন এবং মিসকিন ও মুশফিকদেরও এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে وَ آكيتُّبَ يرب মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে এই আশায় তোমরা সুদে যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যা দিয়ে থাকে অতএব তারাই দ্বিগুণ লাভ করে আল্লাহুল্লা ককুমি তুকুম সুম হু অত শ্রী তোমাদের সৃষ্টি করেছেন অতপর রিজিক দিয়েছেন এরপর তোমাদের মৃত্যু দেবেন এরপর তোমাদের জীবিত করবেন তোমাদের শরিকদের মধ্যে এমন কেউ আছে কি যে এসব কাজের মধ্যে কোনো একটিও করতে পারবে তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তাদের অধিকাংশই ছিল মুশরিক যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহিত হবার নয় সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজকে প্রতিষ্ঠিত করুন সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে যে কুফুর করে তার সেই দায়ী এবং যে সৎকর্ম করে তারা নিজেদের পথে সূত্রে নিচ্ছে যারা বিশ্বাস করেছে যাতে আল্লাহ অনুগ্রহে দেন নিশ্চয়ই তিনি কাফিরদেরকে ভালোবাসেন না তার নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন যাতে তিনি তার অনুগ্রহ তোমাদের আস্বাদন করান এবং যাতে তার নির্দেশে জাহাজসমূহ বিচরণ করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ করো তার প্রতি আপনার পূর্বে আমি রসুলগণকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেন অতপর যারা পাপি ছিল তাদের আমি শাস্তি দিয়েছি মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব اللهَّهُ الذيذ رسِل الرِياحَفَةُ ثير سَحابًا فَابَسُقُهُ فيِي السَّماء إكَيفَ يَشَاء فَبَسُطُهُ فيِي السماء إكَي فَ يَشَ وَيَجَعَُهُ كِسَفَم فَتَرَودَقَ يَخْررجُ مِنْ خلالِلَالِ তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতঃপর তা মেঘমালাকে সঞ্চালিত করে অতপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন स्तरे स्तरे राखें तुम देखते मध्य थे निर्गत है बृष्टिधारा बंद मध्य जैसे इच्छा तक तनंदित है তারা প্রথম থেকেই তাদের প্রতি এই বৃষ্টি বর্ষিত হওয়ার পূর্বে নিরাশ ছিল অতএব আল্লাহর রহমতের ফল দেখে নাও कि भावे मृतिकार मृत्यु पर ता जीवित करें निश्चय मृत्ये जीवित करब सबकिर सर्वशक्ति मान्ल एम वायु प्रेरण करी जार फले शलदेव देखे तक तो अवश्य अकृतज्ञ हो जाए अतए अपनी मृत्य के शाते बोधिर के आहवान शुनाते जख तरा पृष्ठ प्रदर्शन कर আপনি অন্ধদেরও তাদের পথভ্রষ্টতা থেকে পথ দেখাতে পারবেন না আপনি কেবল তাদেরই শোনাতে পারবেন যারা আমার আয়াত বিশ্বাস করে কারণ ترى مسلمان الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد الضعف قوه ثم جعل من بعد قوه ثم جعل من بعد قوه ضعفا وشيبه আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন অতঃপর দুর্বলতার পর শক্তি দান করেন অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে এক মুহূর্তেরও বেশি অবস্থান করিনি এমনি ভাবে তারা সত্য বিমুখ হতো যাদের জ্ঞান ও ইমান দেওয়া হয়েছে তারা বলবে তোমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ এটাই পুনরুত্থান দিবস কিন্তু তোমরা তা জানতে না সেদিন জালিমদের অজোর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না এবং তবা করে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও তাদের দেওয়া হবে না وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ وَلَئِنْ جِئْتَهُ بِآيَةٍ لَّيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ أَنتُمْ إِلَّا مُبْطِلُونَ أَمْ <تصفيق> هَٰذَا मानुषे सर्वप्रकार दृष्टान बर्णना करफिर अवश्य बोल तुमरा सबा मिथ्यांथी এমনিভাবে আল্লাহ জ্ঞান হিন্দের হৃদয় মোহরাঙ্কিত করে দেন অতএব আপনি সাবর করুন আল্লাহর ওয়াদা সত্য যারা বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে